আসমা রদেলাহতে আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসিল্লা সাল্লা আল সাল্লাম বলেছেন খরচ করো আর হিসাব করতে যেও না তাহলে আল্লাহ তোমার বেলায় হিসাব করে দেবেন লুকিয়ে রেখো না নইলে তোমার ব্যাপারে লুকিয়ে রাখবেন